গিরিয়াস বলুন এই এজে দেখি দশ ভুজা বামা মহিষে আমার উমা কোয়ে কেড়ে দা দেবী মূর্তি তুমি নিয়ে এলে লীলাময়ী আমার চঞ্চলারে ফেলে বলো এ কোন দেবী মূর্তি এ যে মহি অসী মহামায়া এই যে মহি অসী মহামায়া এ যে জগত আমার তুমা কয়েক আমার মধুর স্নেহে জালতে অন কারে ভুল করে আমার মধুর সেহে জ্বালতে অন অন্য কারে ভুল করে এরে কলে নিতে হয় না সাহস কোলে নিতে হয় না সাহস আপে নারী ধরে একবার ডাক দেখি মা হেসে হেসে কে এলি মা দুজ দালনি বেশে একবার ডাক দেখি সে হেসে তুই চিরকাল যে হয়ে আছিস চিরকাল যে হয়ে আছিস মাতৃ স্নেহ বন্দে নে আমার উমা কই গিরা কোথায় আমার নন্দিনী আমার উমা কৈ গিরা ছুটে মাকে জড়িয়ে ধরে বললেন মা আমি যাই হই না কেন আমি তো তোমারই মেয়ে মেনকা দেখেন তাই তো এ তো শ্মশান বাসিনী নয় এ তো দনুজো মহাশক্তি নয় এ তো তারই মেয়ে উমা আর এই এই তো এই তো তার নাতি নাতনীরা তবে এতক্ষণ উনি কি দেখছিলেন পরশিনীরা খিলখিল করে হেসে উঠলো বললো কি গো মা মেনোকা মেয়ের মুখই দেখতে থাকবে না উমা বরণ করে ঘরে তুলবে বরণ করে ঘরে তুলতে লাগলেন পরশিনীরা সবাই তাতে যোগ দিল তারা সঙ্গে গে উঠল গির চলো বরণ করিয়ে হুমাযানি দে বরণ করিয়ে হুমায়ানি পাসান রামনি গো এলো হয়ে আমি উঠি ফুলকিত হয়ে ধ যেন পাগলিনি চলিতে চাঞ্চল ফসিল সুন্তল অঞ্চল লোকায় ধরণী এল গিরিশ নন্দিনী বাহি রে হেরিয়ে গৌরী রে দ্রুত কোলে নিল রানী আঙি না বাহি রে হেরিয়ে গৌরী দ্রুত কোলে নীল রানী অমিও পারোষী উমামুখি অমিও পারোষী উমামুখি য়ে যেন চকরি নি গৌরী কোলে করি মেনকাসুন্দরী গৌরী কোলে করি মেনকাসুন্দরী ভবনে লইল ভবানি কমলাকান্তের ভুল করান তার ধু মুখ খানি হেলগি নন্দিনী লুমঙ্গল ধনী ওইশন অগরানি রানি চল করিয়ে উমায়নি যে কি কর পাশান রমণীয় কে ন মেনকা উমাকে বরণ করে ঘরে তুললেন নাতি নাতনিদের নিয়ে ঘরের ভিতরে গেলেন সঙ্গে সঙ্গে পড়োশিনীরা সবাই উমাকে ঘিরে ধরল তারা রহস্য কথায় মেতে উঠল তারা শিব নিন্দা করলো আবার শিব নিন্দার ছলে ভিখারিখারি হদের পাগল ভোলা আছে গঙ্গা শিরে করি ভিখারি হদের ঘরে কি সে পাগল খলা আছে দংগাশিরে কোদি ভিখাডি অংগেতার নাহি পাস্য অংগেতার নাহি পাস্য কোইলাশে সতোতো ভাস্য অংগেতার নাহি প কৈলা শেষ বাস মৃত্যুবাস মৃত্যু করে সুখে থাক শঙ্করী শুনেছি সে পাগল ফলা আছে গঙ্গা শিরে করি ভিখারি হসোমাখা কলে বার দিখোয়ে ছে আমবার হসোমাখা কলে বার দিখোয়ে ছে আমবার নেশাতে সদার বিভর অংগে পনি দিশধারি মুখে না হাসে মধু। কিন্তু দেখি ভাবুদার মুখে না হাসে মধুর কিন্তু দেখি ভাবুদার তাও শুনেছি তাও শুনেছিস করে আরাধনা তারি ফিখারি সদেব ধরে কি সুখে থাতো শঙ্করী শুনেছি তা পড়াশোনীরা বললো তৃষ্ুতে দেবো মানে এই চার দিন উমাকে আমরা একদম ছাড়ছি না যাও যাও এখন যাও চান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নাও ও বেলায় আবার আমরা আসবো তার বিশ্রাম বিশাল রাজবাড়ির অসংখ্য লোক তাদের সবার প্রিয় উমা এসেছে তাদের সবার সঙ্গে কথা বলতে আলাপ করতে হাস্টা করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় আবার পড়াশুনি এলো তাদেরকে বিদায় করতে করতে রাত্রি হয়ে গেল রাত্রি যখন গভীর সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন মার মেয়ের নিভৃতে কথা বলার সময় তা সে কত কথা কথার কি আর শেষ আছে কথা বলতে বলতে ভোর হতে চলল যে কথাটা যে কথা মেনুখান মনে সারা বছর সে কথা জিজ্ঞাসা না করে পারলেন না বললেন কেমন করে হরের ঘরে শিলি মা বলায় কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় কেমন করে হ্রদের ঘরে শিলি মা বল মার প্রাণে কি ধৈর্য ধরে জামাইনা কি ভিক্ষা করে মার প্রাণে কি ধরে জামাইনা কি ভিক্ষা করে এবার নিতে এলে পরে এবার নিতে এলে বলব ঘরে নাই কেমন করে হ্রদের ঘরে ছিলিমা বলাই সীতা ভসখি অঙ্গে জামাই ফেরে নানা রঙ্গে চিতা ভসো মাখি অংগে জামাই ফেরে নানা রংগে তুই নাকে মাতারি সংগে তন সুনা রংগে মাখি স্ছায় তুই নাকি মাথারে সঙ্গে তোর সোনা রঙে মাখির ছাই এবার নিতে এলে পরে এবার নিতে এলে বলব উমায়ামার ঘরে নাই কেমন করে হরের ঘরে শিলে ও বল মাথায় মেয়েদের এই এক জ্বালা শ্বশুর বাড়িতে বাপ মায়ের গঞ্জনা আবার মায়ের বাড়িতে শ্বশুর গঞ্জনা স্বামীর গঞ্জনা কিন্তু স্বামীর সঙ্গে যেমন ঝগড়া করা যায় মায়ের সঙ্গে তো এখন তেমন করা যায় না কাজেই দুর্গা তার শ্বশুর এক সুন্দর চিত্র আঁকলেন বলেন। ছিলাম ভালো হরে গরের ঘরে কে বলে জামাই তো মান শ্মশানেতে বাস করে কে বলে দরিদ্র হর রতনে খচিত ঘর মা যিনি যত সুধা কর অবধিয়া কে দেখেছে অন্ধকার কে জানে কখন দিবা কখনো রজনী ছিলাম ভালো জননি গরের ঘরে মেনকা তো বুঝলেন সবই কেন বুঝবেন না উনিও তো স্বামীরে তার স্বামী তোমনে মরতে হয় মেনুকা উমাকে বুকে জড়িয়ে ধরলেন আদর করে চুমু খেয়ে বললেন আমি জানতাম সে ভেখারি তুই এখন দেখি লোকে ধন্য কয়। ওমা যেন আবার সেই রাজেশ্বরী ওমা। গৌরীদানের পর প্রথম স্বামীর ঘর করে মায়ের কোলে ফিরে এসেছেন কতক্ষণ যে কেটে গেছে হঠাৎ ওমা মায়ের কোল ছেড়ে উঠে দাঁড়ালেন কপট অভিমানে বললেন তুমি তোমা। ছেলে ভুলে আমি পাগল নিয়ে সারা হই তুমি তোমা ছেলে ভুলে আমি পাগল নিয়ে সারা হাসে কাঁদে সদাই ভোলা হাসে কাঁদে সদাই ভোলা জানে না সে আমার বই তুমি তোমা লে ভুলে আমি পাগল নিয়ে সারা ছিলে ভুলে ভাঙকে এমা মা সদাই আছে থাকতে হয় মা কাছে কাছে ভাঙকে এমা মা সদাই আছে হাসতে হয় মা কাছে কাছে ভালো মন্দ হয় তাই তুমি তোমা চিলে ফুললে আমি পাগল নিয়ে সাদা হাসে তাঁদের সদাই ভোলা হাসে আদে জানে তোমা ছেলে ফুলে মেনকা বুঝলেন উনি যাই ভাবুম না কেন ওই বুড়ো ভিকির সঙ্গে তার মেয়ে সুখেই আছে ভালো লাগলো কিন্তু কোথায় মনের মধ্যে একটা চিনচিনে ব্যথাও জেগে উঠল এমনি করে হতে হতে কখন যে ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে সেদিন সপ্তমী উৎসবে আনন্দে জেগে উঠল দেশ দেশান্তর থেকে লোক এলো উৎসবে যোগ দিতে এবং তাদের প্রিয় উমাকে দেখতে এই এইরূপ সারদের নবসভা প্রভাতেন এই রূপ শারদের নবসোভা প্রভাতে প্রদীপ্ত হতেছে ক্রমে ক্রমে হায় হায় একই দ্রুত চঞ্চল চরণ দ্রুত হয়ে কাল ধরা তলে ভমে। সেদিন শারদ গেল আবার ফিরিয়া এলো সেদিন শারদ গেল আবার ফিরিয়া এলো সুখময় সারদিয়া পূজা ঘরে ঘরে দেখা যায় আনন্দের স্রত ধায় নিয়মিত দেবী দাস পূজা প্রতিদিন উষাকালে সুমধুর বাধ্যতালে প্রতিদিন উষাকালে সুমধুর বাধ্যতালে গীত হয় আগমনি গীত মিলনে উৎসব কিন্তু এ উৎসবে মিলন ক্ষণস্থায়ী দেখতে দেখতে সপ্তমী অষ্টমী নবমী কি করে কেটে গেল কারোর খেয়াল নেই এসে পড়লো নবমী সন্ধ্যা হঠাৎ মেন খেয়াল তাই কালকে তো ভোলা নাতে সে তার প্রাণের উমাকে নিয়ে চলে যাবে কি করে যায় কি ছুটলেন ছুটলেন গিরিরাজের কাছে গিয়ে বলেন বললেন গিরাজ বলেছো তো বলেছ জামাইকে যে মেয়ে আরো দুদিন বেশি থাকবে গিরিরাজ বললেন বলিনি এবং বলবও না মনে আছে গেল মাছের কথা বলাতে তোমার জামাই কটকট করে দুটো কথা মেয়েকে শুনিয়ে দিল আরে উমাকে কি শোনালো শোনালো তো আমাদের মনে আছে কি বলেছিল বলেছিল মরতে এসে পূর্ব কথা ভুলছ দেখি আমি বাবা ও মধ্যে নেই কি করেন অমনি মেয়েকে ছুটলেন মেয়ের কাছে কি বললেন বলে সে দুদিনে থাকতে হেথা। কালকে ভোলাতে ছেলে বলিস দুদিন থাকতে ভোলা ক্ষতি কি তাই বল না আমায় ক্ষতি কি তাই বল নায়ামায় থাকবে ঘরে ঘরের ছেলে কালকে ফোলানিতে এলে বলিস দুদিন থাকতে হেথা কালকে ফোলানিতে এলে সিদ্ধি বাঁধবো আপন হাতে শুনেছি সে তুষ্ট তাতে সিদ্ধি বাঁধবো আপন হাতে শুনেছি সে তাতে গঙ্গা জলার বেল পাতাতে গঙ্গা জলার বেল পাতাতে নিতো মাথায় দেব ঠেলে জি জামাই তো আনে সবাই আমার মনে সে সাধু জামাই তো আনে সবাই আমার মনে সে সাথে কেনাই কেমন করে আনবো জমায় কেমন করে আনবো জামাই তার দেখা পাই বছর গেলে বলিস চুড়ি থাকতে কালকে ভোলা নিতে এলে রইলেন মেন ছড়ানায় ক্ষতি বল তাই বলায় দু চোখে জলের ধারা কোনো কথা না বলে ছুটে চলে গেলেন পাশের ঘরে দুজনে কাঁদলেন শ্বশুর বাড়ি যাওয়া এজন্য ভবিতব্যের লিখন এ যেন যায় না কিন্তু কেন মেরক একথার উত্তর পান না আর উপায়ন না দেখে মেনো কাশে সে নবমিনীষির পায়ে আসলে পড়লেন বললে নবমিনীষি তুমি যেন আর পোহায়ও না তুমি যেন আর পোহায় না ও গো নবম তুমি যেন pahaio na tumi gele ama o ma যাবে এই দুঃখের প্রাণ বজবে না নবিনিসে তুমি যেন সপ্তমী অষ্টমীতে আমি ছিলেম সুখে ওরে নবমী তুই নবমী তুই ওরে নবমী তুই মাথা They O N A N A N A নিশিপোহালো ভোর হতে না হতে ভোলানাঙ্গায় জয়া তোমায় মেনতে হরজায় জয়া তোমায় মিনতি করি যাবে বলে সারা নিশি পহালো পোহালো গৌরী জগায় না হরোজায় জয়া তোমায় মিনতি করি কাঁদতে কাঁদতে উমা যে কখন ঘুমিয়ে পড়েছেন চোখের জল তখনও শুকোয়নি ভোলনাথ এদিকে শ্বশুর বাড়ির পার হলেন না এমনি তার রাগ বিছায়ে রাগায় বাঘের দাঁড়ে বসে মহাকাল উঠ গণেশ মাতা ডাকে উমা ধরফর করে উঠে বসলেন এই জন্য মহাকালের ডাক জয়া বিজয় মিলে যাত্রাপথের গোজ গুছিয়ে দিল মেনকা অতি যত্নে অতি আদরে উমার চুল বেঁধে দিলেন পরিয়ে দিলেন নতুন পট্টবস্ত্র সিথিতে এঁকে দিলেন অক্ষয়া সিঁদুর সে সবদি দিলেন। বলো না বলোনা হুমা বলো না আর যাই যায়। বলো না বলো না হুমা বলোনার যাই যাই যাবার কালে হইমবতী যাবার কালে হইমবতী ও কথা মা বলতেন বলো না বল না উমা বলোনার যাই যায় উমাকে চোখের জলে ভেসে বিদায় দিলেন মেনুকা পরোশিনীরা সবাই শাশ্র নয়নে উমাকে বিদায় জানিয়ে বলল যাত্রা তোমার রুধবে বল যাত্রা তোমার রুধবে বল এমন শক্তিকার যাও তারিনি হরের ঘরে যাও তারিনি হরের ঘরে এস পুরবা संगे श्रद्धे मास्टमशाई श्री सुधीर चंद्रमार शिक्षकों